فضو في فبات كأسد غطاب لساح الجهاد لأرض الحفر وسالوا دماء لتحيي الشعوب حياة الفقر الحمد لله وكفى وسلامه العباد للذين اصفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فلا ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به दिन जत्सामान्य चेष्टा कर दिन पथे लेगे थार तौफिक যে আয়াতে রিমা তিল করা হল স্পষ্ট ভাবেছেন যে আপনার রবের সফর কিছুতেই না সেই লোকগুলো মুমেন হতে পারে না তারা ইমান রাখে না তোমাকে মীমাংসাকারী হিসাবে তারা না মেনে নিবে তোমার মীমাংসা করা বিষয়ে নিজেদের মনের মধ্যে কোনো কুণ্ঠা তারা রাখবে না কুণ্ঠা উপলব্ধ অনুভব করবে না তাসলিম এবং একেবারে পরিপূর্ণভাবে এটাকে মেনে নিবে গ্রহণ করে নিবে এই জায়গায় আল্লাহ রব আলিন ইমানের জন্য শর্ত रखे रसूल सल्लासम फैसला के मेने कम भाव जो दिलर मध्य यही बेपारे तरह को संशय कूठा कुन को दिदा थकबेना और सरबे ये से ग्रहण कर मे e osta hawa sara ki hotte baraana iman date baraana aya terbaka x fi mal haberber imam alla jasas rahimimahullla ki ko wa fi hadad hil ayate dalalatul ala anna man wadda shay aan ও আওয়ামির রসুল স্লিয়াম ফাহ খারিজুমিনাম শা উল রহ মিনজিহতিহতি তরকিল কবুলি ও ইমত্তিনায়ানি তসলিমি যে এই আয়াত এই অর্থ বুঝায় যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কোন धानदेश क्या पर प्रत्याख्य से इसलम थे बड़िए जाए से मुसलमान थकबे ना एन एह तर प्रत्याखाना ओ विषय पर सन्देह हार कारण हक অথ যে আল্লাহ এবং আল্লাহর রসলে যা বলছে এটা কি কতটুকু যুক্তিযুক্ত কতটুকু এটা আমাদের জন্য উপযোগী এই ধরনের কোন সন্দেহ থাকার কারণে হোক অথবা এমন কোন সন্দেহ নেই কিন্তু এটাকে গ্রহণ করা এবং তার সামনে মাথা নত করে দেওয়া এই বিষয়টার ক্ষেত্রে তার আপত্তি এই কারণে পরিত্যাগ করা হোক এখানে একটা বিষয় আমাদের বুঝার বুঝার মতো মতো আছে বিষয়টা হলো কি সাধারণত মুসলমান যারা আছে তারা আল্লাহ এবং আল্লাহ ব্যাপারে প্রকাশ্যে এমন বলে না যে আমরা এটা কি করি না যুক্তিযুক্ত মনে করি না এটা উপযোগী না প্রকাশ্যে এমন না বললেও কিন্তু এটাকে মেনে নেওয়া এটাকে গ্রহণ করে নেওয়া এই কাজটা অনেকে আবু তাহলে রসল আলিয়াসাল্লামের দিনটাকে সত্য মনে করত না মিথ্যা মনে করত এই সত্য মনে করার কারণে সে মুসলমান ছিল সে কাফের ছিল কেন की की भुक्तो, भुक्तो माना कित्य एम अवस्थान निजे नहीं एक हईल कोषय ना और एक विषय करते बाल ना करा आमी की। करते ये कारण अनुताप मन मध्य ग्लानी निजे त्रुटिर एकलब्धि कि थका ए दीटर मध्य कि आव কেহ যদি আমল না করে তাহলে কি হয় না সে কাফের হয় না শরীরের কোনো অকাট্য বিষয় এটার উপর কেহ কি করে না আমল করে না সে কি আমল না করাটা সে কোনো অপরাধ অন্যায় মনে করে না কোন অনুতাপের বিষয় মনে করে না সে কি সে কি সে মুসলমান সে আর যে শুধু আমল করে না এই দুই ব্যক্তি কি এক বিষয়টা বুঝছেন একজনে শুধু কি করে না আমল করে না আরেকজনে আমল না করাটাকে পাপ অন্যায় অপরাধ এটা মনে করে না বা আমল না করার কারণে নিজের কি অনুতপ্ত বা ত্রুটিযুক্ত এমন মনে করে না क्या मध्य आई प्रथम द्वित जन की काफे द्वित जन जो काफे ठीक ना करा करुटी हईतना करा जन क्षतिकर हईत मन তারপরেও সে কি করে করে কেন সে বিভিন্ন হয়তো সামাজিকতার কারণে বা যেমনি হোক করে তাইলে এই ব্যক্তি আমল করেও কি কাফের আর ওই ব্যক্তি না করেও কি ফাঁসেক শুধু কাফের না বুঝছেন দেবদানটা বর্তমানে আমাদের দেশে শরীয়তের বিধানগুলো রাষ্ট্রীয়ভাবে যারা প্রতিষ্ঠিত করতেছে না বা ভিন্ন বিধানগুলো প্রতিষ্ঠিত করে রাখছে তারা এ প্রতিষ্ঠিত না করাকে শরিয়তের বিধানটা প্রতিষ্ঠিত না করাটাকে এটা কি কোনো পাপ অন্যায় অপরাধ হিসাবে মনে করে শুধু এতটুকুই না একজনে এটাকে অন্যায় পাপ অপরাধ অর্থাৎ শরীরতের বিধানটাকে পরিত্যাগ করা এটাকে অন্যায় পাপ অপরাধ মনে করে না এই মনে না করাটা এটা কি পুফুরি এই মনে না করলে কি হয়ে যাবে সে কাফের হয়ে যাবে এখন এক ব্যক্তি শরীয়তের বিধানের বিপরীতটা সে নিজে শক্তি দিয়ে প্রতিষ্ঠিত করতেছে শরীয়তের বিধানটাকে সে শক্তি দিয়ে প্রত্যাখ্যান করতেছে এর বিপরীতে নিজে অবস্থান নিচ্ছে এক ব্যক্তি শুধু সরিয়তের বিধান পরিত্যাগ করাটাকে পাপ মনে করত না এই লুকে কি ছিল যেই লুকে সরিয়তের বিধানের বিপরীত নিজের শক্তি দিয়ে প্রতিষ্ঠিত করতেছে এবং বিধান প্রতিষ্ঠার বিরুদ্ধে নিজের কাজকর্ম কি করতেছে চালাইতেছে এই দুই ব্যক্তি কি সমান একজনে বিধান পরিত্যাগ করার কি মনে করে না প্রয়োগের বিপরীতে নিজের অবস্থান ধরে রাখছে এই বিধান প্রয়োগের ক্ষেত্রে বাধা দিতে শেষে সে কি সে কি বুঝেন নাই এখানে স্তর কয়টা হইল একজনে শুধু আমল করে না কিন্তু মানে যেটা আমল করা কর্তব্য ছিল না আমল করে বা না করে সেটা বিষয় না বাকি আমল না করাটাতে কোন অন্যায় মনে করে না আরেকজনে আমল না করার জন্য নিজের সব শক্তি কি করতেছে ব্যয় করতেছে এখন তার মনে কি করে না করে এটা কোন এখানে কোন ধর্তব্য বিষয় বরং বিপরীত আমলটারে নিজের শক্তি দিয়ে কি করতেছে প্রতিষ্ঠিত করতেছে যে আমল করতে চায় তার বিরুদ্ধে সে কি যুদ্ধ করতেছে সে কি তার নিয়তের কোনো এখানে গ্রহণযোগ্যতা আছে সে যদি বলে যে না আমি যাদের সঠিক মনে করি তারপরেও কি তার নিয়তে গ্রহণযোগ্য কেহ যদি করে সবের নিয়তে দেবদেবী গুলির পূজা আমরা এই জন্য করি যেন এরা আমাদের আল্লাহর নৈকট্যবান বানিয়ে দেয় তাই আল্লাহর নৈকট্যের জন্য কাজ করা এটা কি তার একটা সব হয়ে যায় ইন্নামালা আমল ও বিনিয়ত আমল কে আমলের ইয়া নির্ভর কের উপর নিহতের উপর এই হাদিসের अपपेक्षा अनेक शयने मुबाह कल शरियट नियत मुबाह कल नियत करियत ना था पाने आजर पाने कुना कल नियतर द्वारा किए नेक जाए এটা কখনো হয় না সেখানে ইন্নামালা আমল বিনিয়তের এই হাদি কিনা প্রযোজ্য না এখন আমাদের দেশের যে সমস্ত বর্গ আছে এদের অবস্থানটা কোন ক্ষেত্রে তারা কি শুধু আমল পরিত্যাগকারী এই পর্যায়ে না আমল সে মানতে বাধ্য নিজের মনে করে না এই পর্যায়ে না আমল করা এর জন্য যারা চেষ্টা করতেছে আমল কারীদের বিপরীত হিসাবে তাদের নিজেদেরকে তারা দাঁড় করায় এরা মুসলমান থাকে কিভাবে এই জন্য মুসলমান থাকার জন্য দেখেন আবু কর সিদ্দিক রাজি আল্লাহ সময় জাকাত অস্বীকারকারীদেরকে সব সাহাবাহিকরা মোরতাদ হিসাবে তাদের বিরুদ্ধে কি করছেন জেহাদ করছেন না যুদ্ধ করেন নাই তাদের বিরুদ্ধে কি হিসাবে অস্বীকার জাকাত দিতে তারা কিনা বাধ্য না শুধু এতটুকু নিজেদের জন্য মনে করছে তারা তাও তাদের কাছে একটা কি ছিল তাদের বানানো একটা ব্যাখ্যা ছিল বানো কি আপনি তাদের মাল থেকে সদকা গ্রহণ করেন এর মাধ্যমে তাদেরকে আপনি কি করবেন पवित्र करसल साम माल सदका ग्रहण करें द्वारा खुदर शिका रसुलोधन बहुत रसुलर का, का ग्रहण कर दिल परिष्कार रसुल नहीं এখন আমাদের জাকাত নিয়ে আমাদের দিল পরিষ্কার করবে করছেন এদের বিরুদ্ধে কি করছেন এদেরকে কি আখ্যায়িত করছেন স্বাভাবিকরা মূর্তাত আখ্যায়িত করছেন এই মানে আইনে এমনে সে সময় তো মূর্তাদের কিছু তো বিভিন্ন যারা নাকি দিনের কোন বিষয়কে মানতে কি নিজেদেরকে বাধ্য মনে করতেছিল না বুঝাচ্ছি তাহলে দিনের অকারট যে কোনো একটা বিষয়কেও মানতে নিজে বাধ্য একটা বিষয় সে কি করে না মানতে বাধ্য নিজের মনে করে না পালন করে বা না করে সেটা হলো ভিন্ন জিনিস শীতকের সম্পর্কে হলে পালন করা না করার সাথে কিন্তু এটা মানতে আমি বাধ্য বাধ্য না এই ক্ষেত্রটা এটা কিন্তু পালনের স্তরে না সে যদি মনে করে যে আমি এই জিনিসটা মানতে কিনা বাধ্য না একটা জিনিস মনে ইসলামের সব পালন করে পরিপূর্ণভাবে একটা মনে করে আমি মানতে কিনা বাধ্য না অতচ ইসলামে এটা কি অকাট্য ভাবে সাব্যস্ত সে কি হবে না মুসলমান হবে না আংশিক ইসলাম এটা কিনা এর বিপরীতে নিজের অবস্থান নেওয়া না মানা তাকে গৌরবের বিষয় মনে করা না মানার পক্ষে দলিল দেওয়া এটা বেশি গুরুতর না মানার পক্ষে শক্তি প্রয়োগ করা এটা বেশি গুরুতর না মানাটা তো অনেক ক্ষেত্রে ব্যক্তিগত তার নিজে নিজে হইতে পারে যে দিলে দিলে সে কি করে না এটার জন্য মানাটা যে জরুরি মনে করে না বা বাহ্যিকভাবে প্রকাশ করে না যে আমি না বা দিলে কি করে না মানতে নিজেরা বাধ্য মনে করে না কিন্তু বাহ্যিকভাবে মানুষকে জানায় অনে যে সে বাদ্য মনে করে না যে হয়তো আমলটা সে নিজে আমলও করে এমনও হইতে পারে না মুনা মুনা মুনাফিকরা কি ছিল মুনাফিকরা সব আমল করছে জামাতের সাথেছে কেন তারা কি ইসলামের কোনো অকাট্য বিধানের বিরুদ্ধে অবস্থান নিচে নিচে তারপরে তারা মুসলমান না কেন এবং মুনাফেকদের অনেকেই তো ছিল ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে থেকে ইহুদি এবং খ্রিস্টানরা এর আখেরা সম্পর্কে বিশ্বাস ছিল না এদের আল্লাহ যে আছে বিশ্বাস দিল না জান্নাত জাহান যে আছে বিশ্বাস ছিল না এই সবগুলি বিশ্বাস দিল তাদের তারপরেও তারা ইমানদার না কেন কোন বিষয়টার কারণে তারা ইমানদার না বলেন দেখি মুনাফিকরা তারা নামাজ পড়ে রোজা করে সব হুকুম হক পালন করে শুধু কোনটা নাই নাই এই বিধানা মুসলমান যদি মনে করতো সে মানতে বাধ্য আমার মানা ফরজ এরপরে সে ব্যক্তিগত আমলের ক্ষেত্রে অলসতা ত্রুটি তাহলে সে তার কি বলা হইতো না কাঁপের বলা হয়েছে না বিষয়টা বুঝে আসছে আমাদের সমাজের মধ্যে কিন্তু এই জিনিসটারই ফরক নেই এখন যে ব্যক্তি শুধু দিলে দিলে মানতে বাধ্য নিজের মনে করে না সেই কি কাফের না সন্দেহ আছে এখন যে ব্যক্তি প্রকাশ্যে নামানার মানার পক্ষে পক্ষ গ্রহণ করছে শরীয়তে বিধান আল্লাহ পাক দিয়েছেন একভাবে সে ভিন্নটারে প্রতিষ্ঠিত করতেছে নিজের শক্তি দিয়া তার কুপুরিটা কি আর ভিতরের কুপুরি রয়েছে না প্রকাশ হয়ে গেছে তার এটা না প্রকাশ্য পুপুরি হয়ে গেছে ওই ব্যক্তির চেয়ে জঘন্য হয়ে যায় এবং যেই ব্যক্তি আল্লাহর হুকুম যেটা যেটা অকার মানা প্রত্যেকটা মোমনের জন্য কি ছিল ফর ছিল সেইটাকে সে কি করতেছে প্রতিরোধ করতেছে কি করতেছে এটা রে প্রতিরোধ করতেছে সুয়ারের গুস্তরে খাসির গুস তো বইলে কি দিয়া দেয় ঘোষণা দিয়া দেয় বা সুয়ারের গুষ্ঠ তো বিক্রি করতেছে এখন যারা জানে যে এটা সরের গুষ্ঠ কুকুরের বলে না তখন সাধারণ মানুষগুলি কি হবে এই শরীরে খাবে না এই সমস্ত নামে মুসলমান কিন্তু আসলে কি হয়ে যেতেছে এই কাফের হয়ে যেতেছে আমাদের এই কিকমানের কারণে এই গোপন রাখার কারণে দলে দলে মানুষ কাফের হয়ে যেতেছে একটা মুসলমানকে কাফের বলা যেমন নাকি জঘন্য পরিষ্কার কাফের হয়ে গেছে এটা তেমনি কি যদি কি একটা ইহুদির মুসলমান তাহলে আপনি কি উদারতা দেখাইলেন উদারতা দেখাইলেন না ক্ষতি করলেন একটা ছাত্র পরীক্ষায় পাশ করছে এটারে আপনি ফেল করাই দিলেন জিনিসটা ভালো করছেন না খারাপ করছেন একজনে ফেল করছে এদের আপনি পাশ করাইয়া দিচ্ছেন না যারা কষ্ট করিয়া পরীক্ষা দিয়া পাশ করছে এদের উপর জুলুম করলেন এটার নাম উদারতা প্রকাশ করার কারণে এখন এই ধরনের গুণ অর্জন করে অন্য মুসলমান গুলিও কেউ যাবো কাফের দেব কারণ এরা তো জানে যে এটাও তো মুসলমান এইভাবেও তো মুসলমান থাকা যায় এই জন্য দেখেন গিয়ে এখানে সমাজে কয়টা মুসলমান আল্লাহর হুকুমের আল্লাহর কোন হুকুম যখন আসে তখন এর বিপরীতে তারা কি করে কথা বলে কোনো তাক্কা করে না পক্ষনে কোন চার নিজের দলীয় নেত্রী কি কথা বলছে সেটা দলের এজেন্ডা কি সেই অনুযায়ী কোরআন এবং হাদিসের বিপরীতে যুক্তিতর্ক উপস্থাপন করে কোরআন হাদিসের জিনিসটাকে ঘৃণীত হিসাবে বা অযৌক্তিক হিসাবে সেকেলে হিসাবে এদের প্রকাশ করতে চায় এই যে একটা অবস্থান আল্লাহর বিধানের বিপরীতে এটা কি মুসলমানের অবস্থান থাকে আর সেখানে হাদিস রসুল্লাহ আলহ্লামের দানবীবন হাদিস দানবাহসালামু সকাল হাদিসের সারমর্ম হইল যে রসুল সাল্লাম বলছেন যে শাসকদের আমরা যেন আনুগত্য করি যত জুলো মত আমরা যেন কিনা হই তাদের বিদ্রোহী না হই হ্যাঁ যদি তাদের থেকে কি দেখা যায় স্পষ্ট কুপুরি দেখা যায় মুসলিম শরীফের রয়াতের যদি স্পষ্ট কি দেখা যায় কুপুরি দেখা যায় তখন তার বিরুদ্ধে কি যাওয়ার নির্দেশ রসম দিয়েছেন স্পষ্ট কুপুরি বলতে কি অন্য এক রেওয়াতের মধ্যে মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে আসছে যে এই হাদিসেরই তো রসম বলছেন যে না ততক্ষণ তাদের বিদ্রোহী হবে না তোমাদের মধ্যে কোরআনে কারিমা আল্লাহ বলেন মুমকার যে তাদেরকে আমি জমিনের মধ্যে ক্ষমতা দিলে তারা কি করে নামাজ প্রতিষ্ঠিত করে কি করে গেলাম না নামাজ প্রতিষ্ঠিত করে নামাজ প্রতিষ্ঠিত করে শাসকরা যখন নাকি নির্দেশ দিয়ে দিবে যে কি কর্মাজ প্রত্যেকের বাধ্যতামূলক করতে হবে তখন সমাজে একটা বেনামা দিয়া থাকতে পারবে রসমের যুগে সাহবাহিকেরামের যুগে সমাজের মধ্যে একটা বেনামাজিও ছিল কি মুনাফিক পর্যন্ত কি করতে হইত জামাতে নামাজ করতে হইত ইসলামের সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থাটা এতেই যে ইসলামী সমাজের মধ্যে কোনো বেনামাজি সে স্বাভাবিকভাবে কি করতে পারবে না বসবাস করতে পারবে না সাধারণ জিন্দিগি করতে পারবে না কারণ নামাজ বেনামাজি হয় এরর অর্থ ইলু কি যে সমাজের জন্য একটা ক্যান্সার নামাজের গুণ হইল কি ইন্না নামাল অশ্লীলতা এবং অন্যায় থেকে বিরত বিরতা অন্যায় এবং অশ্লীলতা সমাজের মধ্যে বেনামাজি কি করতে পারবে না থাকতে পারবে না বেনামাজি থাকলে অন্যায় অশ্লীলতা কি করবে সরাবেই এই জন্য সমাজের মধ্যে ছাইরা দেওয়া যাবে না কোন কাকে বেনামাজিকে ব্যাপারে যে বেনামাজি হবে তারে বন্দি রাখা হবে যতক্ষণ শহীদ বা তার থেকে বুঝানো যাবে ততক্ষণ তাকে কি করা হবে না সারা হবে না মানে সমাজে বেনামাজি সে থাকতেই না এটা হলো ইসলামী শরীয়তের বিধান শাসকদের দায়িত্ব হইল এই বেনামাজি নির্মূল করবে নিজেরা তো নামাজ পড়বেই এবং নামাজ এখন মনে করেন সরকারের পক্ষ থেকে যদি ঘোষণা হইত সরকার কর্মকর্তা কোন কর্মচারী কে কোমাজি থাকতে পারবে না আচ্ছা কোন বেনামাজি থাকতো একটা বেনামাজিও থাকতো না বেনামাজি নামাজি বানানোর এই যে আমরা দাওয়াত দিই খালি আসলে নামাজি বানানোর পদ্ধতিটা কি কোরআন শিখে কুয়ে দিচ্ছে যে ক্ষমতা দিলে তারা নামাজ প্রতিষ্ঠা করে একটা বেনামাজি কথা নাই আল্লাহ যে সেভাবে গেলেই আমরা বেনামাজিটা নামাজি বানেকে আর ভিন্ন তৈরিকে যদি কুটি করতে চেষ্টা করি কি হবে না সেই ফল হবে হবেন যাই কথা অন্যটা তো এখন তাদের দায়িত্ব ছিল কি করা নামাজ প্রতিষ্ঠিত করা আরে দেখেন যেহাদ ইসলামের মধ্যে একটা কি ফরজ বিধান না ফরজ বিধান তারা এটার বিরোধী এটার পরে আলোচনায় আসতেছি তারা এটার কি বিরোধী আমাদের দেশের শাসক বিরোধী না এই জন্য এর জন্য কোন কি আছে মনের মধ্যে এটার দুর্বলতা আছে আগ্রহ আছে এটারে কি মানে ফজিলতির বিষয় মনে করে না এরপরও তারা এটার বিপরীত দেশের কে হয় কি করতে পারে না মানে দেশের মধ্যে এটা সাধারণ চর্চা করতে পারে না পারে ভয় কেউ চর্চা করতে তাহলে ভয়ে আতঙ্কে থাকে গোপনে গোপনে করতে হয় এমন না এমন একটা মুসলমানের স্বাভাবিকভাবে কি ছিল আগ্রহের বিষয় ছিল যেটার ব্যাপারে আল্লাপাক রসুল সম্রা বলছেন কি করে না যায় না কারণ সরকার কি এর বিপক্ষে তো এই মুসলমানের আগ্রহের বিষয়টা সরকার বিপক্ষে হওয়ার কারণে কেউ কি করতেছে না দিতেছে না যদি সরকার কি বলতো যে নামাজ পরিত্যাগ করবা তারে রেবে ধরবে পুলিশে ধরবে তার রিমান্ডে নেওয়া হবে তারে বন্দি করা হবে তাইলে কোন বেনামাজি থাকতো দেশে বুঝেন না কথা শরিয়তের একটা ফরজ জেহাদ বিপরীতে সরকারে যাওয়ার কারণে না আর হারাম জিনিস নামাজ পরিত্যাগ করা নামাজ পরিত্যাগ করা কি হারাম এইটার বিরুদ্ধে যদি সরকারে দায়িতো এই হারামদার বিরুদ্ধে বুঝেন নাই নামাজ পরিত্যাগ করা যে হারাম এটার বিরুদ্ধে যদি যে কেউই বেনামাজি থাকতে না তাহলে সমাজ একটা বেনামাজিও থাকতো ফরজ বিরুদ্ধে যাওয়ানোর কারণে এই ফরজ কেউ পালন করে না হারমডার বিরুদ্ধে শাসকদের একটা ফরস রসাম বলছেন যে শাসকরা যতক্ষণ পর্যন্ত আকাম পালাত যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে নামাজ কি করে কায়ে করে শুধু নিজে নামাজ করে এটা না আকামুফি কুমুস তোমাদের মধ্যে নামাজ রেখি করে করে ততক্ষণ তাদের বিরুদ্ধে কি করো না তোমরা বিদ্রোহ করোনা তাদের বিরুদ্ধে তোমরা যাই না এখন যদি নামাজ কায়ে না করে তাহলে তাদের বিরুদ্ধে বিদ্রোহে যাওয়া যায় আছে না নাই তারা নামাজ কায়ম করে করে এটাও মুসলিম শরীফের জায়গা যে নামাজ কায়ন তারা পরিত্যাগ করলে তাহলে ইমাম নব্লা থেকে বয়ান করছেন যে আল্লাহ কুফুরি যখন তোমরা দেখবা তখন তাদের বিরুদ্ধে বিদ্রোহী হতে পারবে সেটার ব্যাখ্যা হইল এই হাদিসের মধ্যে যে নামাজ প্রতিষ্ঠা করা পরিত্যক্তরা দিলে নামাজ পড়া ছাইরা দিলে এটাই তাদের থেকে কি প্রকাশ হইলো তারা গেলে তাদের কি অন্য আছে ততক্ষণ পর্যন্ত বিদ্রোহী হইনা নামাজ পড়া নামাজ প্রতিষ্ঠা করা সেটা দিলে এটাই তাদের থেকে কুফরে বাবা হয়ে গেল এখন তাদের বিরুদ্ধে বিদ্রোহী হওয়া কি জায়গা হয়ে গেছে গা শুধু যায় যেহেতু তারা নামাজ করিতে করছে বিষয়টা এতটুকু এরপরে দেখেন ইমাম নবী রহমতাল কি বলতেছেন আজ মা ও আলা কা সব ওলা কথার উপর একমত্বই আল্লাহ কি করে নেই দেখে নেই কাফের কোনো কর্তৃত্ব মুসলমানের উপর নেই আলহিল কুফরুনা যদি আগে মুসলমান ছিল কিন্তু এখন সে তার মধ্যে কুফুরিয়ায় সে কি যুক্ত হয়েছে মুসলমান সবসময় মুসলমান থাকে না মুসলমান ইসলাম যায় কোনো ইসলাম পাওয়া গেলে ভাঙ্গিয়া যায় তো ইসলামও ইমান ও কেয়া যায় ভাঙ্গা যায় ইমান ভাঙ্গার কোনো কি যদি পাওয়া যায় কারণ যদি পাওয়া যায় ইসলামের অকাট্ট কোনো একটা বিষয় যদি সে কি করে অস্বীকার করে বা স্পষ্ট কুপুরি এমন কোন কাজ যদি সে করে মুখে কিছু বলা লাগবে না এমন যদি কোন কাজ করে তাহলে সে কিয়া যায় কা ফের হয়ে যায় কাজের দ্বারা কিন্তু কাফের শুধু মুখে বলার দ্বারা কাফের এমন না কাজের দ্বারাও কি হয় হয় ইয়া কাছে এই বিষয়টাও তাকসিল করছেন যে অনেক কাজ এমন আছে যে কাজের দ্বারা কিয়া যায় কাফের হয়ে যায় যেমন নাকি আল হুকম ই আল্লাহ তালার সভিয়তের বিধান সে কি করা পরিবর্তন করে ফেলা আল্লাহ আল্লাহর হুকুমের যদি কি করে বিধানের যদি তার ইড় করে তাহলে সে কি হয়ে যায় কাফের হয়ে যায় সে মুখে বলতে হবে না যে আমি আল্লাহর কি করি না মানি না আমলের দ্বারাও কি হয়ে যায় যতক্ষণ পর্যন্ত যে কি না করছে সে মানে কুফুরিটা করছে সেই কুহুরিটা পরিত্যাগ না করবে কতক্ষণ জীবন ধরেন আচ্ছা ঠিক আছে দেখেন কেউ যদি কোনো কারখানার মালিক কি করছে তার কারখানার মধ্যে কাজ বেশি হওয়ার জন্য এবং শ্রমিকদেরকেও যেন ঠিক মতো সুবিধা দিতে পারে এই জন্য আসরের নামাজ চার রাকাতের পরিবর্তে দুই রাখাত ঘোষণা করে দিচ্ছে মানে যে আসরের নামাজ কয় রাখাতই চার রাখতে কিন্তু আমরা যেহেতু বাংলাদেশ গরিব দেশ এবং আমাদের অর্থনৈতিকভাবে সংকট বেশি এখন শ্রমিকরা কি মানে সুবিধা একটু বেশি দিলে হাজারও একটু সুবিধা বেশি হইতাছে এই জন্য তেরো টাকা তেরো দুই রাঘাত করা হয় তাহলে একটু সময় বাঁচল না সময় কি ঘটলো বাঁচলো এই অতিরিক্ত সময় যে যেমন কাজ বেশি হইলো এর দ্বারা আমাদের লাভটা কি হবে বেশি হবে এই লাভটা শ্রমিকদের মধ্যে আমরা কি করে দিব ভাগ করে দিব শ্রমিকরা উপকারী উপকারী হবে এই স্বার্থে সে নামাজ কয়রাঘাত করে দিছে আসলের নামাজ দৈরাক যে আমার কারখানা মধ্যে মুকিম মুসাফির সবাই কয়রাঘাত নামাজ পড়বা আসলের নামাজ দুই রাঘাত করবা কিন্তু কাজের স্বার্থে নিজেদের সুবিধার জন্য কই রাঘাত বানাইছে এলুক মুসলমান এ লুকের মুসলমান বলবে কেহ নাকি সে কেন হুকুম তা কি করছে শরীয়তের এই তরিকাটা কি হয়ে আছে এইভাবে এখন ইটারে যদি কে পাল্টায় তাহলে সে কি হয়ে যায় কাফের হয়ে যায় অনেক বিধান আছে যেমন নাকি চুরি করা চুরির ব্যাপারে শরীয়তের দণ্ড কি হাত কেটে দেওয়া না তো কোরআন শেখের আয়াতের মধ্যে আল্লাহ হোক নারী হোক তার হাত কি করে দাও কেটে দোক এখন স্পষ্ট কোরআনে বলা হয়েছে যে চুরের বিধান হলো কি করে দেওয়া হাত কেটে দেওয়া যেই কোনো যুক্তি হোক যেই কোনো স্বার্থে হোক এখন যদি বলা হয় যে চুরের জন্য বিধান হইলো দশ বছরের জেল বা এই যে পরিবর্তন করলো এর দ্বারা সে মুসলমান থেকে গেছে যে কোনো স্বার্থেই করুক এই কথাই বল আমাদের দেশের মানুষের কাজ করতে উচিত হাতটা কাটতে দিলে কাজ করবো কেমনে সে গরিব মানুষ যে ছাড়তেই করমান থাকবে হ্যাঁ সে দিস জানা দেয় নেই আসলে আমার দিরাঘাত পড়লে হবে ইসলামও এমন দিরাগত মানলে হবে না মানলে হইলে পুরাটা রে কি করতে হবে মানতে হবে এই জন্য কোন মুসলমান তার মানে অটোমেটিক সে কিয়ে গেছে মুসলমানের আমির হওয়া থেকে ছুটে গেছে সে এখন সে মুসলমানের আর কি নাই আমির নাই সে এখন এই লোকেরা মানা ফর এটা উলুল আমরা রয়েছি হয়ে গেছে এখন যে বাদ হয়ে গেছে তারে হটায় আসে তারপরও তো একটা থাকতেছে তারে হটায় এই পথাটারে ক্যান্সার ভালো নির্ধারণ করা আমিরের আনুগত্য করা এটা ফরজ না তো ভালো একটা নির্ধারণ করা কি গেছে এখন ফরজ হয়ে গেছে وَكَذَا لَوْ تَرَكَ اِقَامَةَ الصَّلَاتِ وَالدُّعَاءِ إِلَيْهَا امي بابا ناماز قرأ ابن ناماز تتعبان قرأ ناماز تتعبان قرأ ناماز تتعبان قرأ اتاكي قرأ ديسه شيء قرأ ديسه قرأ ديسه قرأ ديسه اللهم نووي لك تسين وَكَذَلِكَ عِنْدَ جُمْهُورِهِمْ যদি তার সাথে সংযুক্ত হয় কুফুরি অথবা শরীয়তের পরিবর্তন পরিবর্তন পাওয়া গেছে তার সাকাতাত্ত্ব বিধানের কি পাওয়া গেছে সরাজান বিলায় সে কর্তৃত্বের বিধান থেকে বেরিয়ে গেছে এবং তার আনুগত্য এটা কি হয়ে গেছে রহিত। হয়ে গেছে ওয়াজব আলাল মুসলিমিনা আল কিয়াম আলাইহি মুসলিমদের উপর ফরজ برد গেছে এর বিরুদ্ধে দাঁড়ায়া যাওয়া ওয়খালউহু এবং তাকে অপসারণ করা ওয়নসবু ইমামিন আদিলিন এবং কি করা একজন আদিল ইমাম কি করা নিয়োগ করা ইন আনকানা হুম যালিকা যদি তাদের জন্য কি হয় সম্ভব হয় ফা ইন লাম ইয়াকা বিশেষভাবে ফরজ হয়ে গেছে এখন যদি তারা না করে অন্যদের উপর কি আক্রাবু ফাল আক্রাবু অন্যদের উপর কি হয়ে যাবে এটা ফরজ হয়ে যাবে এখন সত্যির কারণে এই ব্যক্তি কি করা যাইতেছে না অপারণ করা দেখতেছে না শক্তিহীনতার কারণে এখন অনেকে প্রশ্ন অনেকই যে এখন এর বিরুদ্ধে গেলে ফিটনাফা হবে আরে এখন আমাদের দেশে যে বর্তমান শাসকগুলি একটা তো আমির শূন্য থাকা কি থাকা আমির শূন্য থাকা আরেকটা হইল যারা নাকি কুপুরিদের প্রতিষ্ঠা করতেছে এইটা থেকে বাঁচার জন্যই কি করা আদেল ইমাম নিয়োগ করা কি হয়ে গেছে এখন যদি শূন্য অবস্থাটা হইয়া বরং কুপুরী প্রতিষ্ঠাকারী কুপুরি কাফেরদের এজেন্ডা বাস্তবায়নকারী এর চেয়ে কম ফাসাদ না বেশি ফাঁসাদ এখন এখন তার বিরুদ্ধে যত ভাবেই চেষ্টা করুক যত ফাতনা না ফাসাদ দেখি আর যত অরাজকতার উৎসৃখলতা ক্ষেত্রে ওই কুপুর যদি গন্ডগোল হয় অরাজকতা হয় অশান্তি হয় তাহলে এই কুকুরের কী হলো ডিস্টার্ব হইল কুকুরের কী হল আর যদি তারে মাইনা নেওয়া হয় নিজেরা ফেতনাফেসাদ না করা হয় নিজেরা অসারে সুনাগরিক হইয়া তা এই জীবনযাপন করা হয় শান্তশিষ্ট পাবে তাইলে এই শক্তিটা এ কাফের তার নিজের কুপুরিটা প্রতিষ্ঠা করার ব্যাপারে সুযোগ কি পাইল বেশি পাইল কি পাইল বেশি পাইল বুঝেছে নাই তাহলে এখানে বরফ আসাদ কোনটা এ যে কুপুরী বিধানগুলি কুপুরি নিয়মকানুন গুলি প্রতিষ্ঠা করতেছে এটা না তার বিরুদ্ধে চেষ্টা করাটা এটা কোনটা বরফ আসাদ কোনটা যে এটার জন্য যা কিছুই করা হোক বা দিক দেখেত না ফেসাদ দেখা গেল সেটা হালকা এস এই অবস্থাটা থেকে কারণ যা কিছুই কিছু কি হবে ডিস্টার্ব হবে কি হবে সংস্কৃতি ইসলামী ব্যবস্থা এগুলি প্রতিষ্ঠা করতেছে না কুপুরি কুবুরিগুলি প্রতিষ্ঠা করতেছে কোনগুলি যে পরিমাণে এদের ডিস্টার্ব হবে সেই পরিমাণ কুপুরি প্রতিষ্ঠাটা বিলম্বিত হবে আর যেই পরিমান তারা করতেছে তারা সেই পরিমাণে দেখেন এই সমস্ত শাসকগুলি আছে মুসলমান নামে কিন্তু ধীরে ধীরে মানুষ নাস্তিক হইতাছে মুরতাদ হইতাছে এই পরিমাণ নাস্তিক সৃষ্টি হয়ে সাস্তিক মুরতাদ গুলি তৈরি হইতাছে এগুলি কাদের কাজের ফসল বলেন স্পষ্ট আল্লাহ বিধান দেয়া কে আছে বিশ্বাসীদের জন্য আল্লাহর বিশ্বাস আমাদের আছে না নাই তাহলে বিধানটা উন্নত কাটটা আল্লাহর বিধান তারা অন্য কোনো বিধান এটাকে যদি গ্রহণ করা হয় তাহলে সেটা এখানে কি আল্লাহকে এটা জাহেলি বিধান কি বিধানি বিধান তাহলে হয়তো আল্লাহ বিধান মানা হবে অথবা কার বিধান বিধান হবে হবে এই সমস্ত শাসকগুলি কার বিধান মানতেছে আল্লাহর বিধান না জাহেলি বিধানি বিধান যে গণতন্ত্রের নামে হোক আর যে নামেই হোক বা নিজেদের বানানো হোক সংবিধান হোক এটা কি বিধানইগুলি জাহেলি বিধান আল্লাহ এ আয়ত্তের ব্যাখ্যায় ই এই জায়গার মধ্যে আল্লাহ ওই ব্যক্তিকে প্রত্যাখ্যান করতেছেন যেই ব্যক্তি নাকি পাকের হুকুম থেকে বেরিয়ে গেছে আল্লাপাকের হুকুম যেটা নাকি সব ধরনের কল্যাণ তার অন্তর্ভুক্ত ছিল এবং সব ধরনের কি বিভিন্ন ধরনের মানবিক মানুষের বানানো মত চাহিদা এবং পরিভাষা সেই দিকে সে কি করছে গমন করছে আল্লাহ বিস্তানি যেগুলি আল্লাহর শরিয়তের হাওয়ালা সারা নিজেরা নিছে তারা নিছে মৌনা ইহিম যেমন নাকি জাহিলি যুগের লোকেরা সেই সমস্ত নিজেদের রচিত এই বিধান সংবিধান সেগুলি দিয়ে কি করতে তারা বিচার মীমাংসা ফাইসলা এগুলো করতামা ইয়াহুম খান যেমন নাকি তাতারিরা তাদের রাষ্ট্রীয় রাজকার্য পরিচালনার ক্ষেত্রে কি করত। তাদের রাজা যে ছিল তার রচিত তারা কি করে বিচার ফাইসালা তারা করে বহুয়া আন কিতা মজমু আইন আহকা মিন ইয়াসটা ছিল একটা কিতাব মানে একটা কি বলবো সংবিধান ইসলামী এই বিভিন্ন শরীয়তের থেকে এই বিধানটাতে কি করছে সে রচনা করছে وفيها كثير من الاحكام اخذها من مجرد نظره وحواه আর অনেক গিলবিদান ছিল যেগুলো শুধু তার চিন্তা ভাবনা فصار في بنيه شرعا مستبعا এটা তার সন্তানদের মধ্যে এটা মানার মতো একটা কি হয়ে গেছে يقدمونها على الحكم بكتاب الله وسنت رسول الله الله عليه وسلم এই ধরনের যে করবে সে কফের তার বিরুদ্ধে কিতাল করা ফরজ যতক্ষণ সে আল্লাহর হুকুমের দিকে কি করবে ফিরে ফালাহুফিয়ালিন আল্লাধান শিখছিল নাসরানি ধর্ম সেটাও একসময় কি ছিল শিখছিল ইসলামেরও কিছু বিধান নিচ্ছে নিজেও কিছু রচনা করছে এই বিভিন্ন ধর্মীয় জিনিসগুলির একত্রিত বিধান রচনা করছে সেটার ব্যাপারে যদি এই হুকুম হয় আর শুধু নিজেদের পক্ষ থেকে বানানো বিধান এইভাবে তারা কি করছে এখন প্রয়োগ আছে যেটার সাথে কোরআন হাদিসের কোনো কি নাই কোন নেই বরং আমাদের স্পষ্ট সংবিধানে কি লেখা আছে সংবিধানে লেখা আছে যে জনগণের অভিপ্রায়ের পরম অভি ব্যক্তি রূপে এটা দেশের সর্বোচ্চ আইন হলো জনগণের অভিপ্রায়ের পরম রূপে অভিব্যক্তিরূপে মত বুঝবেন জনগণের চাহিদার চূড়ান্ত প্রকাশ হিসাবে এই কি করা হয়েছে সংবিধান রচনা করেছে এটা প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন দেশের সর্বোচ্চ আইন অন্য কোন আইন যে পরিমাণ এর সাথে সাংঘর্ষিক হবে সেই পরিমাণ বাতিল হবে অন্য কোন আইন অন্য কোন আইন অন্য কোন আইনের মধ্যে কোরআন হাদিসের আইন আছে না নাই ওইটার মধ্যে কোন আর বাদ রাখে নাই যে কোরআন হাদিস ব্যতীত অন্য যে কোনো আইন এটা বলে নাই অন্য কোনো আইন যে পরিমাণ এর সাথে সাংঘর্ষিক হবে সেই পরিমাণ কি হবে বাতিল হবে তাইলে এখানে চূড়ান্ত মীমাংসাকারীকে আল্লাহ এবং আল্লাহর রসুল না এই সংবিধান মানে সংবিধানের সাথে সাংঘর্ষিক যদি হয় অন্য কোনটা সেইটা বাদ থাকবে সংবিধানটা রচনা হয়েছে কি হিসাবে জনগণের অভিপারের জনগণের মানে চূড়ান্ত অভিব্যক্তি হিসাবে মানে মানুষের ইচ্ছার চূড়ান্ত প্রকাশ এটা আর গণতন্ত্রের মধ্যে বাস্তবায়ন করা হয় কার ইচ্ছাটা মানুষের ইচ্ছাটা নাল্লার ইচ্ছাটা কার ইচ্ছা কিন্তু একটা মুসলমান তার উপর বাস্তবিত কার তার উপর কার ইচ্ছা জনগণের ইচ্ছা না আল্লাহর ইচ্ছা হ্যাঁ মুসলমান হয়ে তো সে কারোর জন্য ইন্না সালাতি ও মাহায়ী লিল লিল্লাহি রব্দ আলমিন যে আমার নামাজ রোজা আমার হজ জাকাত এই সব এবাদত বন্দি আমার জীবন মরণ মানে জীবন যাপন যে করতে জীবন যাপন ব্যবস্থা সেটাও এবং আমার মরণ কার জন্য সব কার্যক্রম কার জন্য কার সুবিধার জন্য জনগণের জন্য জনগণ যেভাবে চাই সেভাবে হবে এই যে দেখেন না তারা প্রতি কথা কথাই বলে যে জনগণের স্মরণ জনগণ যেভাবে বলে জনগণ এইভাবে চায় জনগণ এইভাবে চায় না এই ধরণা দেয় না কিন্তু মুসলমানের কথা কি পুরোনা দিকে আল্লাহ আল্লাহ জনগণের সেভাবে ইচ্ছা এই জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত অভিব্যক্তি এটা এটা দেশের সর্বোচ্চ আইন এখানে আল্লাহর হুকুম ছাড়া ভিন্নটারে কি করা হইলো চূড়ান্ত ফাইসাড়ি মানা হলো না এই ব্যক্তি কাফের এবং মূর্তা ধনের ব্যাপারে কোন কি নাই সন্দেহ যে কি আল্লাহর হুকুম এদের প্রত্যাখ্যান করে অথবা গ্রহণ করা থেকে বিরত থাকে সেমা কি গ্রহণ করার থেকে বিরত থাকে তো বুঝছেন একটা যে পালন করে আমল করে না সেটা ভিন্ন জিনিস আর কি সে আমল করতে কি করতেছে প্রতিষ্ঠিত করতেছে এই যে ফাহা কা ভিলেজ সে ভিলেজ কি কাফের। আমল না করাটাকে গৌরবের বিষয় মনে করে সে বরং আমল করাটাতে সে গ্রীণের বিষয় মনে করে যদিও সেই হুকুমদার স্বীকার করে দেখছেন এব্দুল বার কি বলতেছেন যে হ্যাঁ হুকুমটা হ্যাঁ শরীয়তের হুকুম এটা আমি মানি কিন্তু আমাদের সমাজের মধ্যে এখন এটা এই আধুনিক যুগে এটা আমরা এখন কি করতে পারবো না চালাইতে পারবো না عا... عن ইন্তান حكم الله হুকমillah حكم হুকুম কবুল করা থেকে শিখিয়ে যে বিরত হয়ে গেছে কিন্তু মুকির মুখে স্বীকার করে যে হয় আল্লাহ হুকুম আল্লাহর হুকুমই দেইছিল কিন্তু বাস্তবে সেই এটাকে প্রয়োগ করে গুন্ডারে বাস্তবে প্রয়োগ করে গুন্ডারে বিপরীত তার বুঝতে বুঝতে ইয়া কউল ইসাকুম না রাহায় ওয়াকাদ আজমা আল উলামা ওয়া আলা আন্না যে সব আমাদের এই কথার উপর আল্লা পা অথচ সেটাকে স্বীকার করে যে হাল্লা নাজেল করা জিনিস এটাই তারপরে সে বিল এজমা কি আল্লা হাজাম কোন দুই ইমামের মধ্যে এই ব্যাপারে কোন কি নাই মত বিরোধ নাই যে ইনজিলের বিধান অনুযায়ী যদি কে এখন কি করে করে বিচার ফাইসালা করে কি কিের বিধান অনুযায়ী আচ্ছা ইঞ্জিল কি এক সময় সঠিক ছিল না আল্লাহ পক্ষ থেকে নাজেল করার বিধান ছিল না এখন বর্তমানে যদি ইঞ্জিলের বিধান অনুযায়ী বিচার ফাইসালা করে সে বিলেজ মা কি কাফের ইসলাম থেকে সে হারিয়ে গেছে আল্লাহ নাজেল করা এক সময় চালু আল্লাহর কাছে গৃহীত বিধান অনুযায়ী এখন কথা লম্বা এরপরে আরো কি বলতেছেন সমান আল্লাহ যে জিনিসটার হালাল করছে যে নাকি হালাল করে ফেলছে আল্লাহ যে আল্লাহ কি বানাইছে হারাম বানাইছে এবং আল্লাহ হার কি বানাইছে হারাম বানাইছে তাইলে এই লুকে মানে সে যদিও জানে যে এটা আল্লাপাক কি করছে আল্লাপাক হারাম করছে এটা জানা সেটারে কি বানাইছে আল্লাপ আল্লাপাক এটারে কি বানাইছেন হালাল বানাইছেন এটা জান কি বানাইছে হারাম বানাইছে তাহলে সে কি কাছে এখন আপনি আসেন এ কথা বলবেন যে আমাদের কোন ব্যক্তি তো আল্লাহর হালাল রে হারাম করে না কেউ হারাম রে হালাল করে না কয় একটা কথা সহজে বোঝার জন্য আমি বলি আমাদের দেশে আমরা পানি না খায় বাঁচতে পারি আর পানি না খায় মানুষ বাঁচতে পারবো পানি খাওয়া জরুরি না সৌদি আরবের মানুষের কোনোদিন পানি খায় পানি খায় আমেরিকার মানুষের পানি চিনে হ্যাঁ আমেরিকা ওলাদা ওয়াটার চিনে সৌদি আলাদা মা হুন ময়া চিনে পানি তো খায় না কোনো দিন তারা পানি খায় আরে পানি খায় কোন দিন মধ্যে নাই কিন্তু বিষয়টা আছে তো বিষয়টা আছে না আমাদের এই সমস্ত কুলাঙ্গার গুলো হালাল হারাম শব্দটা ব্যবহার করে না কারণ সরি তো কিন্তু হালাল এবং হারামের বাস্তবতাটা কি হালাল হইল যেটা করতে গিয়া কোনো সংকোচ বোধ করে না যেটার মধ্যে অপরাধ অপরাধ হারাম হইল মধ্যে আছে অন্যায় আছে যেটা করতে গিয়া কি করতে হয় সংকোচ বোধ করতে হয় এটাই কি হারাম যেটা করলে নিজের চুরচুর মনে হয় এখন এই শব্দগুলি প্রয়োগ করে না কিন্তু এই শব্দের জন্য ভিন্ন শব্দ তারা ব্যবহার করে না করে না হালালের জন্য তারা শব্দ ব্যবহার করে কি বৈধ কি শব্দ ব্যবহার করে বৈধ সাংবিধানিক এবং আইনানুদ এই শব্দ হালালের প্রতিংবিধানিক বেআইনি এটি কিসের প্রতিশব্দ হারামের প্রতিশব্দ হালাল হারাম তো শরীরের পরিবেশের মানে না শরীর তারা ঘৃণা করে শুরুতির পরিবেশ ব্যবহার করবো লেগে ওরা কিন্তু সেই বিষয়গুলি প্রদানের জন্য কোনো শব্দ প্রয়োগ করে না করে না বেআইনি বললে কি বোঝা জিনিসটা সম্মানের বেআইনি বললে জিনিসটা সম্মানের বোঝা না গৃহীত বোঝা অসাংবিধানিক বললে অগণতান্ত্রিক বললে কি বুঝা অবৈধ বললে কিন্তু বৈধ অবৈধ সাংবিধানিক অসাংবিধানিক আইনি বেআইনি এই কথাগুলি তাদের মধ্যে চালু আছে না নাই আরে আছে না নাই সুদ গ্রহণ করা সুদ খাওয়া এটা হালাল না হারাম আল্লাহ কি হারাম কিন্তু আমাদের দেশের সংবিধানে এবং আমাদের দেশের আইন কানুনে এটা কি হালাল না হারাম আরে হালাল না হারাম আরে হালাল হারাম সব কি এটাতে কি বলে বৈধ বলে না অবৈধ সুদীরা বৈধ না অবৈধ আমাদের সংবিধান বৈধ না অবৈধ না আইন বিপরীত আল্লাপের হারাম করা যে আইনানুক বানাইয়া দিল যে এটারে যারা সংবিধানিক বানাইয়া দিল এটারে যারা গণতন্ত্রের উপযোগী বানায় মানে এটারে সমাজের মধ্যে অন্যায় না হিসেবে ঘোষণা দিয়া দিলো তারা কি আল্লাহর হারাম হালাল করে নাই আল্লাল হালাল হারাম করে নেই আল্লাহর হালালে যারা হারাম করছে তারা কি রয়েছে মুসলমান না কাফের এখন সুদ এটা যদি সরকারের অনুমোদন নিয়ে এই ব্যাংকটা যদি আপনি উঠাই দেওয়া করে দেওয়ার জন্য চেষ্টা করেন সরকারে আপনার কি ধরব না ধরব না হিয়ারের মুংকার ফরজ না সুন্নত নাহিয়ানের মুখার করলে আপনার সুযোগ দিবে তারা দিবে আপনার বন্দি করবে আপনার মুখ করতে হবে দিবেন আপনার এই কাজ করতে দিবে একদিক দিয়ে আল্লাহ হারাম রে হালাল করে দিচ্ছে আবার আল্লাহর ফরজ রে কি করে সে হারাম করে দিচ্ছে জেহাদ ফরজ না শূন্য মুসলমান দুর্বল মুসলমানদের জন্য জেহাদ করা যারা মুসলমান আক্রান্ত হয়েছে যাদের জন্য জেহাদ করা এটা কি আমাদের দেশে শাসকগুলি এইগুলি কি এই জেহাদের পক্ষে না বিপক্ষে পক্ষে না বিপক্ষে আর মুখে তারা হারাম বা এই সমস্ত কথা কয় না কিন্তু মুখেও তো কয় তারা কয় না কেমন তারা বলে না যে আমরা জঙ্গিবাদে বিরোধী জঙ্গিবাদ প্রতিহত করবো পৃথিবীতে বর্তমানে আন্তর্জাতিকভাবে জঙ্গিবাদ বলতে তাদেরকে বুঝায় আমেরিকা মুসলমানদের উপর ইরাকে আক্রমণ করে আমেরিকার বিরুদ্ধে লড়তেছে তাদেরকে আমেরিকা কি কি বলে জঙ্গি বলে এখন উদের এই লড়াটা আমেরিকার বিরুদ্ধে এটা কি সুনতনা মুস্তাহাব তাদের পক্ষ হয়ে আমাদের জন্য লড়া কি ছিল এখন এই আমাদের এই ফরজ থেকে আমাদেরকে বাধা দিতে সরাসরি না এই লুকগুলি এবং তারা এই আমেরিকার তারা জঙ্গি বলে বলে না না এবং বইলা বিপরীতে উৎখাত করার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং এটা তারা এর জন্য তারা কি একেবারে এক এই ঘোষণা তাদের থেকে আসতেছে না আসতেছে না আসতেছে না তাহলে কাফের পক্ষ অবলম্বন করল না করে করেনি মুসলমান এবং কাফের যুদ্ধের মধ্যে কেহ যদি কে পক্ষ অবলম্বন করে কাফের পক্ষ অবলম্বন করে তখন সে আর কি মুসলমান থাকে তখন মুসলমান থাকে কথা তো লম্বা হয়ে গেল হুসেনের হোটেলের ফোটো আট একটু পেরে দিতেছি নতুবা এখন তো মনে করবেন যে শুধু আমাদের কথা আমাদের কথা না আকাবের র এই ব্যাপারে স্পষ্ট কি দিয়ে গেছেন হুসাইন অন্দিরের হোটেল বলছেন যে মুসলমান আর কাফের যুদ্ধে যে নাকি কাফেরের কি করবে পক্ষ অবলম্বন করবে সে হইলো বত্তরিন কাফের কি হইল বত্তরীন কাটা এখন পড়লাম না মানে নিকৃষ্ট ধরনের কাফের সে। মানে ইসলামের দাবি কারি কোন ব্যক্তি যত বড় অন্যায়কারী হইতে পারে কাফের হইতে পারে এর মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্ট মানে ইসলামের দাবি তো মানে জাকাত্র বুঝাস নাই মুরতাদরা কি ইসলামের দাবি করি মুরতাদীটুকু দুই কালিমা পরে কি করে কিন্তু এই কালিমা পড়া যেই পরিমাণ মারাত্মক কাফের শুধু মুর্তাজ কাফের উদ্দুর কাফেন সে মুরতাজ ব্যক্তিগত মুরতাদ আর এই লোকের মুরতাদা সারা পৃথিবীর মুসলমানদেরকে যাই হোক নিজামুদ্দিন এই ব্যাপারে দেখেন স্পষ্ট বই লাগেছেন কি বলছেন ওনার ফত আর একটু আবারও পেরে দি নিয়ান لا يجوز لمسلم في أي بلد كانت سواء كان موظفا حكوميا أو غير ذلك أن يقدم أي مساعدة كانت ومن أي نوع كانت للعدوان الأمريكي على أفغانستان خاصة وأن الهجوم يشكل حملة صليبية على أفغانستان المسلمة وأي مسلم يقدم المساعدة في هذا العدوان يعتبر مرتدا عن الدين أفغانستان ربج أمريكا كما نقول অবস্থায় আমেরিকাকে যে কোনো ধরনের যুদ্ধের ক্ষেত্রে বড় সাহায্য এটা বিশাল বড় সাহায্য আমেরিকা ইরাকে আফগান ইরাকে আক্রমণ করার আগে আমেরিকার মতো পরা তিন মাস পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে লজিস্টিক সাপোর্ট জনের জন্য কি করছে দৌড়াদৌড় করছে করছে যুদ্ধ বিজয়ের জন্য লজিস্টিক সাপোর্ট বুঝেছে রাজনৈতিক সাপোর্ট আমাদের এই সমস্ত সাহায্যের অন্তর্ভুক্ত হয়েছে না এটা হয় নাই এরপরে শুধু লজিস্টিক সাপোর্ট না বাস্তবে তাদের সাথে সামরিক চুক্তি বিভিন্ন চুক্তি করে তাদেরকে কি দিতেছে সাপোর্ট দিতেছে শুধু একটা শব্দ দিয়েও যদি কি করে বিরুদ্ধে সে কাফের হয়ে যায় আর তারা এইভাবে স্পষ্ট ঘোষণা দেওয়ার পরে এরা মুসলমান হয়ে গেছে এর তাদের একটু তাদের মধ্যে কোনো সন্দেহ আছে আল্লাহ সময় অনেক লম্বা হয়ে গেছে বিষয়টা আসলে পুরাটা শেষ করা কেন অল্প সময়ের ভিতরে কোরআন হাদির এই যে মা এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ যে বিশেষ করে মুসলমান আর কাফের যুদ্ধে যে কাসের পক্ষ অবলম্বন করবে সে একেবারে স্পষ্ট কি কাফের যে যত কালিমা এই পড়ুক যত কিছুই পড়ুক সে কি কার যাই আফগানিস্তানের মধ্যে তার বিরুদ্ধে যে তালেবানরা যুদ্ধ করতেছে সারা পৃথিবীর আলেমুলারা কি একমত না যে এই তাদের যে হাতটা সহি জাহাদ কার যাই কি কালিমা করে না না পরে না কালিমা পর বিরুদ্ধে যেহাদ হকাল কালিমা পড়ুইয়া ইরাকের মধ্যে মানে আইনের জাকাতের বিরুদ্ধে কি করছিল যুদ্ধ করছিল মানে জাকাতরা কি কালিমা পড়ত না আরে না পড়তো না মানে জাকাতরা কালিমা পড়তো তারপরে আলী রাজিয়া তালানহুদে খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন ধ্বংস করছে এইভাবে কি করতাম হত্যা করতাম অথচ খারিজিদের ব্যাপারে রসাম কি বলে গেছেন আহাদুকুম মাহু মা বলছে যে তারা এত উন্নত হবে যে তোমরা নিজেদের নামাজ নিজেদের করবা এরপরও সেগুলির বিরুদ্ধে রোসন বলেছে আমি পাইলে আদ এবং সামুদ্রে আল্লাহ যে ধ্বংস করছি এদের এইভাবে হত্যা করতাম আলি রাজন সেইগুলি কি করছেন হত্যা করছেন না করেন নাই এদিকে আলীন হক ছিলেন না না হক ছিলেন এখন খালি কালিমা পড়লেই তার বিরুদ্ধে যুদ্ধ দেওয়া যাবে না এই যে একটা কালিমার গুর বিরুদ্ধে কালিমা তার বিরুদ্ধে করা হবে। একটা শয়তানি এই সমস্ত কালিমা পইরা এই সমস্ত লোকগুলি নিজেদের কুপুরিদারে ঢাকার চেষ্টা করে আর দিতেছে আর এইভাবে কুপুরিদারে ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে কি করতেছে তারা প্রতিষ্ঠিত করতেছে কারদাইয়ের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমানরা আলিমুল হকমত যে তালেবানরা যুদ্ধ করতেছে কি হইতেছে সঠিক ইসলামী জাহাজানিস্তানের পার্থক্য কি পার্থক্য কি আমাদের দেশে এই মুহূর্তগুলিতে হটা দিন প্রতিষ্ঠা করা কি ফরজ না আমাদের দেশে এক সময় কি এখতিয়ার্দিন বখ্য়ার খিলজির সময় কি ইসলাম এই দেশে প্রতিষ্ঠিত ছিল না ইসলামী বিধান জারি ছিল না মুঘলামী বিধান প্রতিষ্ঠিত ছিল না জারি ছিল না আল্লাহ করা আমাদের দেশে কি ফরজ না যে দেশে পাহাড় আছে সেই দেশে ফরজ যে দেশে পাহাড় নাই সেই দেশে ফরজ না ওই দেশে আল্লাহ তালা পাহাড় রাখছেন প্রাকৃতিক ভাবে তারা নিজেরা অতচ আমেরিকার তুলনায় তারা কত দুর্বল দুর্বল না সেই তুলনায় আমাদের দেশের সরকারের তুলনায় আমরা তত দুর্বল শুধু আমেরিকাই না তাদের পাহাড় থাকুক হাজারে থাকুক কিন্তু সাতচল্লিশটা রাষ্ট্র নিচুর সেই গদির মোকাবেলায় আফগানিস্তানের অশিক্ষিত দুর্বল এই সমস্ত অর্থনৈতিক দিক দিয়ে একেবারে কি সম্পূর্ণ দেওলি আমার পরিমাণ দুর্বল সেই পরিমাণ দুর্বল কে আমরা আমাদের সরকারের নাই আমরা যদি আল্লাহর জন্য যেহাদে দাঁড়াই তাহলে কেন আমাদের আমরা পারবো না আমাদের উপর কেন আল্লাহর এরকম প্রযোজ্য হবে না তাদের উপর যদি প্রযোজ্য হয়ে থাকে সাহিত্যের বাইরে আল্লাহ তালা কাউকে কি দেয় না কোন কাজের হুকুম করেন না আমাদের কি সাহিত্যের বাইরে হুকুম করছেন কাজ করা সম্ভব কিন্তু আমরা কাজ করতে না চাইলে কেমন সম্ভব যাদের বুঝে আসছে সবচেয়ে আগে খরচ হলো আমাদের আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কিতাল করা কি করা আর কিতাল কার বিরুদ্ধে করবো আমরা এই সমস্ত কারদায় বিরুদ্ধে গুলির বিরুদ্ধে কি এর বিরুদ্ধে কাশেরে আস্তির বিরুদ্ধে যুদ্ধ করার চেয়ে মুরতাদ কাফারের বিরুদ্ধে যুদ্ধ করা এটা আরো আগে ফরজ আবু ওখর সিদ্দিকরা কি কাশের আস্তির বিরুদ্ধে যুদ্ধ করছে না মুরতাদ বি আগে যুদ্ধ করছে আবু সবচেয়ে বড় মানে আলা সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবি এবং ফজিলতময় সবচেয়ে বেশি তো ওনার কাজ দেওয়া সবচেয়ে ফজিলতময় কাজে ফজিলতময়োর্তাদের মুর্তাদের বিরুদ্ধে যে হাজ্ডা বেশি ফজিলতময় কাফের আস্তির জাহাদ মুর্তাদ বেশি জঘন্য কাফের না কাফের আসলি বেশি জগন্না কাফের এই সমস্ত মুসলমান ইসলামের নাম পড়ে এরা শুধু মুরতাদ না ব্যক্তিগত মুরতাদ না বরং তাদের একটাই দাদ্দা তাদের কুপুরিবার প্রতিষ্ঠাকারী মোর্তাদের আর একটা প্রতিষ্ঠা কাজের বিরুদ্ধে যুদ্ধ করাটা আমাদের আগে বড় ফল দেখুন এই মোর্তাদ গুলির বিরুদ্ধে যারা কুফুর প্রতিষ্ঠা করতে মুসলমানদের মধ্যে আল্লাহ আমাদেরকে বোঝার আমল করা তো হবে বানানি খান